কোরআন সালাতের ভিতরে পড়া বাসনা এটা রমজানের সুন্নত বড় আমাকে আমরা তারাবি বলে থাকি তারাবি মানেই ঝগড়া ঠিক না তারাই মানে কি রমাদান মাসে রসুল আর একটা এবাদত বেশি করে করতেন সেটা হল সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেওয়া ইসলামী সভ্যতার আলহামদুলিল্লাহ আপনার চট্টগ্রামের মানুষেরা অনেক ভালো আমাদের ইসলামে দুটো ঈদ আছে একটা রোজার ঈদ আর একটা এই দুটো ঈদে আনন্দ করার জন্য জাকাত দিচ্ছে ফিদরা দিচ্ছে কুরবানের বস্তু বন্টন করছে ইসলাম কি শিখিয়েছে আমাদের আনন্দ কোনদিন একা হবে না আর আনন্দ কখনো শুধু দৈহিক হবে না গরিব দুঃখী বিধবা প্রতিবেশী সবাইকে নিয়ে আনন্দ করো একসাথে আরকুলার যেমন পহেলা বৈশাখ আমাদের থার্টি ফার্স্ট নাইট আমাদের বলেন তো পহেলা বৈশাখে দেওয়ার কথা আছে যে পহেলা বৈশাখ উপলক্ষে গরিবদের শাড়ি বিতরণ হয়েছে নাকি এটা হলো ঈদ পশু খাও খাও খাও পহেলা বৈশাখে যদি শাড়ি কিনে দিতে না পারো তাহলে দড়ি কিনে দিবা অসভ্যতা কোথায় নেমেছে ঈদেও মানুষ কাপড় কেনে কিন্তু ঈদে শাড়ি না কিনলে গরিবের স্ত্রী গলায় ধরি এরকম পাওয়া যায় না কারণ কিছু মানবতা কিছু হৃদয়ের কথা এই আনন্দে আছে আমরা ছোটবেলায় পড়েছি নাইবা বা হলো বসন ভূষণ এইদে আমার এখন তার নেই বোঝাই তাই না কবি নজরুলের গান কিন্তু আমরা এখন মানুষের দেওয়ার আনন্দ ত্যাগের আনন্দ আর বুঝি না শুধু বুঝি ভোগের আনন্দ ইফতার পার্টি করি তো ভাইরা এদের ইফতার করে খুব এত কিছু নেই গরিব মানুষ প্রচন্ড এই মে মাসে জুন মাসে ঈদে রিক্সা চালায় রোজা রাখে চট্টগ্রামে বোধহয় নেই তাই না যদি কিছু দিতে চান ওকে দিয়ে ঘন্টা চালায় না এই তোমাকে দিয়ে আমাদের রমজান মাসে রমজান মাসে সবাই প্রচুর রমজান মাসে বেশি খেলে হিসাব হয় না আসে না আমরা কি রমজান মাস হিসাব মুক্ত হওয়ার জন্য না সব বাড়ানোর জন্য না ভাই সারাদিন না খেয়ে থাকবো রাতে স্বাভাবিক যেটুক ওটুক খাবো বাকি আমি চেষ্টা করবো অন্যদের খাওয়ানোর জন্য সেটা কারা তেলামাথায় তেল বেশি না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 কোরআন সুননা সাথে থাকুন জীবন বদলে যাবে